हाँतन सब हिड़े चोट जो আমি গৌরব আর আপনারা শুনছেন বর্মী বাক্স বাংলা গল্প পডকাস্টে আপনারা তিন ভাগে শুনবেন আজকে প্রথম ভাগ ঠাকুরদার প্রদীপি তার জ্ঞাতিকোণ ডাকাত সরদারের কাছ থেকে একটি বর্মি বাক্স ভরে হিরে জখ্রত নিয়ে ফিরছিলেন কিন্তু বাড়ি ঢোকার আগেই সেই বর্মি বাক্স কোথায় উধাও হয়ে যায় তারপর প্রায় তারপরের ওপরেও সে বাক্স আর খুঁজে পাওয়া যায়নি আমাদের এই গল্পে নায়ক মামার বাড়িতে চলেছে ছুটি কাটাতে সঙ্গে তার পাঁচও মামা তার মনে বড় ইচ্ছে প্রদীপশী সেই বর্মি বাক্স পুজো বার করে বাংলা পাঁচু মামার প্যাকাটির মতো হাত ধরে টেনে ওকে ট্রেনে তুললাম শূন্য খানিক হাত পা বাবা কলে চেঁচিয়ে টেঁচিয়েছে কিনা ও আয়োডিন দেওয়া দরকার কিনা তারপর কিছু নাপে পেয়ে দুবার নাক টেনে পকেটে হাত পুড়ে খুদে খুদে পা দুটো সামনের বেঞ্চিতে তুলে দিয়ে আমার দিকে চেয়ে চিচি করে বলল ছোটবেলায় একবার ভুলে বাঁচ জোলাপ খেয়ে অব্দি শরীরটা আমার একদম গেছে কিন্তু বুকে আমার সিংহের মতো সাহস তা নইলে বর্মি বাক্স খোঁজার ব্যাপারে হাত দেব কেন বলে ভুরু দুটো কপালে তুলে চোখ দুটো জিজ্ঞাসার চিহ্ন বানিয়ে আমার দিকে তাকিয়ে রইল আমি তো অবাক ওনার পেঞ্চিতে যে চিমড়ে ভদ্রলোক ছেলে পুলে বাক্স ও মোটা গিন্ন নিয়ে বসে বসে আমাদের কথা শুনছিলেন বছর আমি আবিষ্কার করব। জানিস তাতে এক একটা পান্না আছে এক একটা মোরগের ডিমের মতো চুনি আছে এক একটা পায়রার ডিমের মতো মুক্ত আছে हाँसर डिमेर मत मुठो मुठो हिरे आोछा मोहर आत शत लोक मारा गर्वतु सब एक उधार कर तक हमारे भारी राग हल्लम तुम इदुर भय पाओ गु देखले तुम्हार हाटू बेगे जाए तुम कि পাঁচু মামা বলল আমার মনের ভেতর যে সিংহ গর্জন করছে বলে একদম চুপ মেরে গেল আমি পাঁচু মামাকে একটা ছাঁচি পান দিলাম এক বোতল লেমনেড খাওয়ালাম খাবারওয়ালাকে ডেকে মস্ত শাল পাতার ঠোঙা করে লুচি আলু দম কপি শিঙারা খাজা আর রসগোল্লা কিনে ওর হাতে গুঁজে দিলাম বললাম ও পাঁচু মামা অতিপিসির বর্মি বাক্সটা কোথায় আছে পাঁচু মামা আমার এত কাছে ঘেঁষে এলো যে তার কনুইটা আমার কোঁকে ফুটতে লাগলো সঙ্গে সঙ্গে পাঁচু মামার ভুরুর প্রত্যেকটা লোম খাড়া হয়ে দুটো শুঁয়োপোকার মতো দেখাতে লাগলো ওর মাথাটা ঝুলে আমার এত কাছে এসে গেল যে ওই শুঁয়োপোকার শুশুড়ি আমার কপালে লাগলো পাঁচু মামা নিচু গলায় কথা বলতে লাগলো আর আমি তাই শুনতে শুনতে টের পেলাম চিমড়ে ভদ্রলোক কখন যেন নিজের বেঞ্চি ছেড়ে হা করে কথা শুনছে আর তার চোখ দুটো গোল গোল হয়ে গেছে আর গলার একটা মতো করছে। তাই দেখে আর পাঁচু মামার কথা শুনে আমার সারাগা শিরশির করতে লাগলো পাঁচু মামা বলতে লাগলো দেখ মামা বাড়ি তো যাচ্ছিস সেখানকার গোপন সব লোমহর্ষক কাহিনীগুলো তোর জানা দরকার এই কথা কখনো ভেবে দেখেছিস পদিপিসির নাম ইতিহাসে ইতিহাসের রক্তের লেখা থাকতে পারতো জানিস ঠাকুরদার প্রদীপিসি অদ্ভুত রাধতে পারতেন একবার ঘাস দিয়ে আইসা চঞ্চড়ি এনেছিলেন যে বড়লাট সাহেব একেবারে থ বলেছিলেন এই খেই তোমলোকা দেশ কা আইসা দশা থাক সে কথা অদ্ভুত রাধুনি ছিলেন প্রদীপিসি বেটে খাটো বিধবা মানুষ গলায় রুদ্রাক্ষের মালা আর মনে জিলিপির পেঁচ সিংহের মতো তেজও ছিল তার হাজার হোক একদিক দিয়ে দেখতে গেলে আমি তো তারই বংশধর বুঝলি ওই প্রতিপিসি গরুর গাড়ি চড়ে মাঘি পূর্ণিমার রাতে বালা পোস গায়ে নিমাই খুঁড়োর বাড়ি চলেছেন ৩২ বিঘার ঘন শাল মধ্যে দিয়ে যাচ্ছেন আর মনে মনে ভাবছেন নিমাই খুঁড়ার ব্যাপারটা বেশ অদ্ভুত জঙ্গলে একা থাকেন মেলা নিয়ে কপালে চন্দন সিঁদুর দিয়ে চিত্তির করা কথায় কথায় ভগবানের নাম অথচ এদিকে মনে হয় দোর টাকা দানটানো করেন জিজ্ঞেস করলে বলেন সবই ভগবানের দয়া এত লোক থাকতে ভগবান যে কেন ওকেই দয়া করতে যাবেন সেও একটা কথা এইসব ভাবছেন হঠাৎ হই হৈ রই রই করে একদল লাল লুঙ্গি পরা লাল পাগড়ি বাঁধা লাল চকলা ডাকাত পানা লোক একেবারে গরুর গাড়ি ঘেরাও করে ফেললেন নিমেষের মধ্যে গরু দুটো গাড়ি থেকে খুলে নিলে। আর পদিপিসির সঙ্গে রমাকান্ত ছিল তাকে তো টেনে হিঁচড়ে গরুর গাড়ি থেকে বার করে তার ট্যাক থেকে সাড়ে সাত আনা পয়সা আর নস্বির কৌটক কেড়ে নিলে। প্রদিপিসি থান পড়া রুদ্রাক্ষের মালা গলায় কোমরে কাপড় জড়িয়ে আর তার তারপর দুই হাত দিয়ে রাস্তার মাঝখানে এমন করে দাঁড়ালেন যে ভয় কেউ তার কাছে এগুলো না শেষটা তিনি হাঁক দিয়ে বললেন উড়িয়া বাটপরেরা গারুয়াং রমাক সবাইকে যা আদমরা করে ফেললি গরুগুলোরও কিছু বাকি রেখেছিস কিনা জানি না এবার তোরাই আমাকে নিমাই খুঁড়োর বাড়ি কাঁধে করে পৌঁছে দে তাই শুনে ডাকাতরা টিপ কেটে প্রদীপ কেঁদে পরে বলল নিময় সর্দার যদি জানতে পারে তার কুটুমকে ফের গরু জুড়ে পয়সা ফিরিয়ে রমাকান্তর হাত বুলিয়ে গারোয়ানকে নগদ চারটে পয়সা ঘুষ দিয়ে নিজেরাই নিমাই খুরের বাড়ির পথ দেখিয়ে দিয়েছিল প্রদীপ ও নিমাই খুরের কথা জানতে পেরে মহা খুশি পাচু মামা ঢোক গিলে চোখ গোল করে আরো কত কি বলল অদিপিসির ভীষণ বুদ্ধি ধা করে টের পেয়ে গেলেন খুঁড়োই ডাকার দলের সর্দার মদিপিশি খুঁড়োর বাড়ি দুপুর রাতে পৌঁছেই খুঁড়োর চোখের উপর চোখ রেখে দাঁতে দাঁত ঘষে বললেন ছয় বনিয়া আমাকে ডাকাতে ধরেছিল তাড়াতাড়ি গরুর গাড়ি থেকে নামতে গিয়ে আমার তশরায় চাদর খানিকটা ছিঁড়ে গেছে পায়ের বুড়ো আঙ্গুলে হচট লেগেছে আর মনে মনেও খুব একটা থাক্কা লেগেছে এর কি প্রতিশোধ নেবো এখনও ঠিক করিনি এখন রান্না করবো খাবো তারপর পান মুখে দিয়ে শুয়ে শুয়ে ভেবে দেখব খুনের মুখ ফ্যাকাসে হয়ে গেল হাত থেকে রূপ বাঁধানো গড়গড়ার নলটা মাটিতে পড়ে গেল খুঁড়ো মশায় বিদ্যাসাগরী চটি পায় তারই ওপর একটু কাঁথ হয়ে দাঁড়িয়ে গপ নাড়তে লাগলেন মুখ দিয়ে কথা বেরলো না अनिष्ट ना घटाय तार्वस्ता अवश्य तुम हाथे चादर टा चौंकर ओपर रेखे कूजो थे खाबार जल नहीं पाधुलें রান্নাঘরে গিয়ে খুঁড়িকে ঠেলে বার করে দিয়ে মনেশুকে গাওয়া ঘি দিয়ে নিজের মতন চারটি ঘি ভাত রাঁধতে বসে গেলেন খুঁড়ো আস্তে আস্তে সেইখানে উপস্থিত হয়ে বললেন তোমায় পঞ্চাশ টাকা দেব যদি ডাকাতের কথা কাউকে না বলো ওদিপিসি এক মনে রাঁধতে লাগলেন খুঁড়ো বললেন একশো টাকা দেব ওদিপিসি একটু হাসলেন খুঁড়ো বললেন পাঁচশো টাকা দেব ওদিপিসি কাশলেন খুঁড়ো মরিয়া হয় বললেন টাকা দেব পাঁচ হাজার টাকা দেবো আমার লোহার সিন্দুক খুলে দেব যা খুশি নিও ওদিপিসি খুন্তি করা নামিয়ে রেখে সোজা সিন্দুকের সামনে উপস্থিত হলেন খুনো সিন্দুক খুলতেই ইরে জহরতের আলোয় পদিপিসি চোখ ঝলসে গেল খোরা ভেবেছিলেন সেই সঙ্গে পদি পিসির ও মাথা ঘুরে যাবে কি নেবে না নেবে কিছুই ঠাহর করতে পারবে না ভাড়ার ঘোর বেটা ঠেঙ্গারে বাটবার কি দাওটাই মেরেছিস বললে দু হাতে জড় করে এক ধনরত্ন মাটিতে নামালেন আর একটা হাঙ্গরের নকশা আঁকা লাল বর্মী বাক্স হা হা করে মাটিতে থে বেড়ে বসে বললেন। চপ্রাওশালা নয় তো সব প্রাইভেট ব্যাপার খবরের কাগজে ছেপে দেব বলে কাগজপত্র বার করে ফেলে দিয়ে ওই সব ধনরত্ন বর্মি বাক্সে ভরে নিয়ে আবার রান্নাঘরে গিয়ে জলচৌকিতে বসে করাটা উনুনে চাপালেন সারা রাত ঘুমালেন না বাক্স আগলে জেগে রইলেন ভোর হতে না হতেই আবার গরুরগাড়ি চেপে শাল মধ্যে দিয়ে লাল আলোয়ান গায়ে দিয়ে বাড়িতে ফিরে এলেন পাঁচু মামা এবার থামল আর আমি মাথা বাগিয়ে জিজ্ঞেস করলাম তারপর এবং সে চিমড়ে ভদ্রলোক নিশ্বাস বন্ধ করে বললেন তারপর তারপর পাঁচু মামা বিরক্ত হয়ে বললেন আপনার কি মশাই ভদ্রলোক অপ্রস্তুত মুখ করে বলেন না না গল্পটা বড় লোমহর্ষক কি না পাঁচু মামা আরো কি বলতে যাচ্ছিল আমি হঠাৎ ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ইংরেজিতে বললাম চুপ চোখ ইজ জল জলিং পাঁচু মামা তাকে কিছু না বলে আবার বলতে লাগলো। এত কষ্ট করে পাওয়া বর্মী বাক্স নিয়ে পদি সারাদিন গরুর গাড়ি চেপে বাড়ি মুখ চলতে লাগলেন দুপুরে সজনে গাছতলার গাড়ি থামিয়ে খিচুড়ি আর সজনে ফুল ভাজা খাওয়া হলো তারপর আবার গাড়ি চললো এমনি করে রাত দশটা নাগাদ পদি পিসি বাড়ি পৌঁছলেন কেউ মনেই করেনি পিসি এত শিগগির ফিরবেন সবাই অবাক সবাই বেরিয়ে এসে পদিপিসিকে আর জিনিসপত্র পটলা পুটলি টেনে নাবাল তারপর গোলমাল চেঁচে আমেছি ডাকাতের গল্প অবশ্যই ডাকাতের সঙ্গে ক্ষুর যোগের কথা পিসি ছাড়া কেউ সন্দেহ করেনি পদিপিও চেঁপে গেলেন হঠাৎ বাক্সটার কথা মনে পড়তে বগুল থেকে সেটাকে টেনে বের করে দেখেন যেটাকে বর্মি বাক্স বলে সযত্নে গাড়ি থেকে নাবিয়েছিলেন সেটা আসলে পানের ডিবে পাওয়া যাচ্ছে পাঁচু মামা চোখ গোল করে চুল খাড়া করে চিচি করে বলতে লাগলো আমি আর সেই চিমড়ে ভদ্রলোক নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম সে বাক্স একেবারে হাওয়া হয়ে গেছে সেই রাত দুপুরে পদিপিসি এমন চেঁচামেচি শুরু করলেন যে বাড়ি শুদ্ধ সবাই যে যেখান থেকে পারে মশাল মোমবাতি লণ্ঠন তেলের কৃত্রিম জেলে নিয়ে এসে পাড়ি দিয়ে মহা খোঁজাখোঁজি শুরু করে দিল তার মাছখানে দাঁড়িয়ে পদিপিসি নিজে হাত পা ছুড়ে চেঁচিয়ে মেচিয়ে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিলেন বললেন এই বললেই হলো এই আমার বগল দাবা করা ছিল আর এই তার হদিস যাচ্ছে না একটা আধাত লম্বা শক্ত কাঠের বাক্স একেবারে গরু খুলিয়ে গরুর গাড়ির ছাউনি ঝাড়িয়ে আর রমাকান্তকে দস্তুর মতো সার্চ করিয়ে এমন এক কাণ্ড বাদালে যে তার বর্ণনা দেওয়া যায় না শেষে যখন গরু দুটো লেজের খাঁজে খুঁজতে গেছেন তখন গরু দুটো ধৈর্য হারিয়ে পঁদিপিসির হাঁটুতে দিলেন যে পদিপিসি তখনই বাবা গ মা গ বলে বসে পড়লেন কিন্তু বসে পড়লে কি হবে বলেই চিত সিংহের ছিল তার বসে বসেই সারা রাত বাড়ি শুদ্ধ রাখলেন কিন্তু সে বাক্স আর পাওয়া গেল না এতক্ষণ যারা খুঁজছিল তারা কেউ বাক্সে কি আছে না জেনেই খুঁজছিল এবার মদিপিসি কেঁদে ফেলে সব ফাঁস করে দিলেন বললেন খুশি হয়ে বাক্স ভরে কত হিরে মতি দিয়েছিল আর সে তোরা কোথায় হারিয়ে ফেললি তাই না শুনে যারা খুঁজে খুঁজে হয় নানান হয়ে বসে পড়েছিল তারা আবার উঠে খুঁজতে শুরু করে দিল শুনেছি তিন দিন তিন রাত ধরে মামা শুদ্ধ খাইও নি বাগান পর্যন্ত খুঁড়ে ফেলেছিল যাদের মধ্যে ভীষণ ভালোবাসা ছিল তারাও পরস্পরকে সন্দেহ করতে লেগেছিল ভদ্রলোক বললাম তারপর পাচু মামা বলল তারপর আর কি হবে এক সপ্তাহ সব অলট হয়ে রইল খাওয়া নেই সোয়া নেই কারো কথাটি নেই ছাড়া বাড়ি সবাই মিলে তোল পার করে ফেললো কত যে রাশি রাশি ধুলো মাকসার জাল ভাঙ্গা শিশু বোতল তামাকের কৌটো বেরুলো তার ঠিক নেই কত পুরনো হলদে হয়ে যাওয়া চিঠি বেরুলো কত গোপন কথা জানা জানি হয়ে গেল কত হারানো জিনিস খুঁজে পাওয়া গেল কিন্তু পদিপিসির বর্মী বাক্স হাওয়ায় উড়ে গেল এমন ভাবে হাওয়া হয়ে গেল যে সেসব দি অনেকে এ কথা বলতে ছাড়ল না যে বাক্স টাক্স সব পদীপিসির কল্পনাতে ছাড়া আর কোথাও ছিল না কেবলমাত্র রমাকান্ত বারবার বলতে লাগলো নিমাই খুনের বাড়ি থেকে পঁদিপিসি যে খালি হাতে ফেরে নিয়ে কথা ঠিক গণুর গাড়িতে আসবার সময় বাক্সটা চোখে না দেখলেও পঁদিপিসির আচল চাপা শক্ত চৌক জিনিসের খোঁচা তার পেটে লাগছিল এবং সেটা পানের বাটা নয় এও নিশ্চিত কারণ পানের বাটার খোঁচা তার পেটে লাগছিল বাক্সের শোকে পঁদিপিসি আতখানা হয়ে গেলেন অত হিরে লোকে সারা জীবন কল্পনার চোখেও দেখে না আর সে কিনা হয়ে গেল শোকটা একটু সামলে নিয়ে আবার নিমাই খুঁড়ার খোঁজে গিয়েছিলেন যদি কিছু পাওয়া যায় গিয়ে দেখেন বত্রিশ বিঘার শালবনের মাঝখানে নিমাই খুঁড়ার আড্ডা ভেঙে গেছে জনমানুষের সাড়া নেই বুনো বেড়াল আর হুতুম কাঁচা না। পর কত বছর কেটে গেল বাক্সের কথা কেউ ভুলে গেল কেউ মনে রাখলো একমাত্র আর বহু বছর বাদে পদিপিসি সরকে গেলেন যাবার আগে হঠাৎ ঠিক করে হেসে বললেন এই রে বাক্সটা যে কি করেছিলাম এতদিন পরে মনে পড়েছি বলেই চোখ বুঝলেন তাই শুনে প্রদীপিসি শ্রাক আর একটুখুঁজি হয়েছিল কিন্তু হয়নি। ভদ্র লোক বললেন তারপর সেই বাক্স আমি বার করব। কিন্তু আপনার তাতে কি মশাই পাঁচু মামা এইখানে চিমড়ে ভদ্রলোকের দিকে এক একদৃষ্টে কটমট করে চিকে থাকার ফলে চিমড়ে লোক উঠে গিয়ে সুরসুর করে নিজের জায়গায় বসে নিবিষ্ট মনে দাঁত খুঁটতে লাগলো ইতিমধ্যে বেশ রাত হয়ে যাওয়াতে তার তাঁর পরিবার সবাই ঘুমিয়ে পড়ে একেবারে স্তুপাকার হয়ে রয়েছে দেখা গেল আশা করেই বসে আছি আরো কিছু বলবে কিন্তু পাঁচু মামা দেখলাম চটি খুলে ঘুমোবার জোগাড় করছে তাই দেখে আমার কেমন অস্বস্তি বধরতে লাগলো আর চিমড়ে ভদ্রলোক থাকতে না পেরে দাঁত খোঁটা বন্ধ করে জিজ্ঞেস করলেন একশো বছর ধরে যা এত খোঁজা সত্ত্বেও পাওয়া যায়নি তাকে যা আবিষ্কার করবেন কোন পায়ের ছাপ বা আঙ্গুলের ছাপ জাতীয় চিহ্নচিহ্ন কিছু পেয়েছেন পাঁচু মামা বলল ঠিক পায়নি তবে পেতে কতক্ষণ অদিপিসি শেষ কথা তো মনে হয় চোখের সামনেই কোথাও আছে চোখ ব্যবহার করলেই পাওয়া যাবে লুকিয়ে রাখবার তো সময় পাননি আর মনে হয় যখন হাসি পেয়েছিল তখন নিশ্চয়ই চোরে নাইনি। अंधकार रोप झड़े हजार हजार जो पोकार झिकिमिकी और इंजिने धो छोट आगुने कूची देखते लगल क्रमे सब आबचा हुए हमार चोखर सामने खाली देखते लगल बड़ सर बर्मी बक्स लालचे रंगे कलो दिए आका पिकट हिंस्र एक माच पैटार्ड्रागन चोख दिए आगुन हल्का बढ़ुचे नाक दिए धो बीव लकलक करो देखते पेलम जान वक्सर ढाकनीटी खोला पायर डिमर मतन मोरगे डिमर मतन हाँसर डिमर मतन উট ডিমের মতন সব হিরেমনি মনি আমার চোখ ঝলসে দিচ্ছে হঠাৎ ঘজ করে ট্রেন থেমে গেল अपनारा सुनलें प्रदीपिस बर्मी बक्सर प्रथम भाग द्वित भाग नहीं शिगिरि अपन सामने आर उपस्थित हब भूलें ना बांगला गल्प पडकस्ट पो पो व्बसाइटर माध्यम अपनारा जदि अमेजन डट कमे बजार हाट करें तोला गल्प पो के सहाय कर पडकस्ट अपन भलो लागे कि ना हमें जान वेबसाइटर मध्यमे आई टी से তাহলে আজকে এখানেই শেষ করছি নমস্কার